বাংলা মানবতা সমাধান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইমাম নবী শঙ্করিত আর বাঈন বা চল্লিশ হাদিসের ব্যাখ্যা সংক্রান্ত দার্স আমরা ইতিমধ্যে ১৩টি দার্স দিয়েছি আজকে আমরা ১৪ নম্বর দার্সে এসেছি চোদ্দ নম্বর দর্শে আমরা নম্বর হাদিস পাঠ করব এবং সেখান থেকে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রহণ করব দশ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাতিসী সাহাবি সাহাবি আবুহ তিনি বলেন্লাহিম রসুল الله رب العالمين ببترو باك شط تني ببترو بوي ونكشو قبول کرنه وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين الله رب العالمين نوبي درك رسول درك جي عدش کرت شي عدش فقال تعالى الله تعالى إشعاد فرمان يا أيها الرسول وهي رسول كلو من الطيبات وعملو صالحا ثمرا طهير حلال رجي খাও এবং সৎ করমো সম্পাদন কর সূরা আল মুমিনুন আয়াত নম্বর وقال تعالى الله تعالى ان نطربن يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم امي তোমাদেরকে যে রিজিক দিয়েছি তন্মত আমাদের সামনে পেশ করেছেন সেটির জন্য আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি রফর আল্লা নবী এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে তার সফর করেছিল অর্থাৎ দীর্ঘদিন ধরে আছে সফরে থাকতে থাকতে আশা আসা আখবর স্যার চুল উস্কু খুশু হয়ে গেছে চেহারা মলিন হয়ে গেছে এই অবস্থায় সফরের মধ্যে থেকে সে হাত বাড়িয়েছে আল্লাহরি ইলে শ্যামা আকাশের দিকে হাত বাড়িয়ে বলছে ইয়ারব আল্লাহকে ডাকছে ও মাতা আমার মন তাহার খাদ্য হেরাম ومشربه حرام تهار پانیو حرام وملبسه حرام تهار پشاك پورچد حرام وغذية بالحرام يمنك شح حرام کے پشتشادن قريج فأنا يستجابو ده تار ترتنا تار دعا قدتك قبول خبه حدث تي صحي مسلم ار اي حدث عما در کے হালাল রুজি বক্ষণ করতে সম্মানিত সুধি ও দর্শকবৃন্দ হাদিষ্টির গুরুত্ব কতখানি আমরা বুঝতে পারব যেমন পবিত্রতা বা উজু সালা সলা যেরকম হয় না অনুরূপভাবে আপনার সলাপ সাম জাকাত হাজ কোনো আবাদতি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না যতক্ষণ না আপনার রুজিটি হালাল হয়েছে সেজন্য আমরা বলি যে আপনার আমল চাহে সেটা আপনার কর্মবিষয়ক হোক চাহে সেটা জবান হোক চাহে সেটা আকিদা সংক্রান্ত বিষয়ে হোক প্রত্যেকটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে গেলে আপনাকে কয়েকটি শর্তের প্রতি লক্ষ্য রাখতে হবে তার মধ্যে আমরা বলবো যে অ্যাবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে তিনটি এক নম্বর শর্ত হচ্ছে আপনার আখিদাকে বিশুদ্ধ করতে হবে কেন বিশুদ্ধ আখিদা বই আল্লাহ কারো অ্যাবাদতকে গ্রহণ করবেন না যখন আপনার ভিতরে কুফুরি ঢুকে যাবে আপনার আবাদত বাতিল যখন আপনার ভিতরে শেরকি ঢুকে যাবে আপনার আবাদত বাতিল যখন আপনার ভিতরে আখিদাগত বিভ্রান্তি ঢুকে যাবে আপনি লাইনচ্যুত হয়ে যাবেন হক থেকে ডাইভার্ট হয়ে যাবেন অনুরূপভাবে আপনি যে আমলটা করবেন সে আমলটা করার আগেই জেনে নিতে হবে কিভাবে করতে হবে কিভাবে আপনি আদায় করবেন কেন আপনার কদোয়া হচ্ছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল তিনি যেভাবে হজ করবে আমার কাছ থেকেই তোমরা দেখে নাও কে তোমাদেরকে হজ করতে হবে রসুল সাল আলিউসাল্লাম আমাদের জীবন চলার পথে যতটি প্রয়োজনীয় দিক আছে ছোট হোক বড় হোক সবটির ব্যাখ্যা আমাদের সামনে দিয়ে গেছেন কাজে আপনাকে আবাদত করতে গেলে আগেই জেনে নিতে হবে এটা রসুলের আমল কি না এবং তিনি কীভাবে করেছেন সাহাবাইকার রেজওয়ান আরে মান তাদের অনুসারীদেরকে তা বেআইনদেরকে শিক্ষা দিয়েছেন পরস্পরে শিক্ষা দিয়েছেন যে এইভাবেই রসুল উঁজু করতেন এভাবেই রসুল সলাৎ আদায় করতেন এটাই রসুলের সলাৎ এটাই রসুলের উজু তাহলে আপনাকেও কোনো কাজ করার পূর্বে জেনে নিতে হবে তৃতীয় নম্বর শর্ত এবাদত কবলের পূর্ব শর্ত আমরা বলবো সেটা হচ্ছে এই হাদিসের আলো এই হাদিস একটি মূলনীতি সেখানে বলে দিচ্ছে যে পবিত্রময় সত্তা তিনি অপবিত্র কিছু গ্রহণ করবে না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন পবিত্র হিসাবে সেখানে বলে দিয়েছেন হারাম খেয়ে আল্লাহকে ডাকলে কোন কাজ হবে না এই আদেশটি শুধুমাত্র আপনাকে আমাকে দেননি বরং তার বান্দা। তার নির্বাচিত বান্দা নবী ও পবিত্র বিষয় যেগুলি হালাল সেগুলি তোমরা গ্রহণ করো ও আমি এবং তোমরা গ্রহণযোগ্য আমল করো আগে রুঝিটা হেলাল করো তারপর আমল করো এটা হচ্ছে অ্যাবাদত কবলের পূর্ব শর্ত এই শর্তের মধ্যেই যদি ব্যর্থতা আসে তাহলে আপনার কোনো আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহর আলমিন আমাদেরকেও ডাক দিয়ে বলছেন ওরে ইমানদারেরা তৈমার আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যেগুলি হালাল সেগুলি তোমরা বক্ষণ করো আজকে হালাল ও হারামের ভেদাভেদ আমাদের ভিতরে নাই আমরা বর্তমানে হেলাল ও হ্যারাম এর বিষয়টি সম্পূর্ণরূপে বলে গেছি বরং জগৎকে আপন করে নিচ্ছি দুনিয়া পাওয়ার লুব লালসায় আমরা সুদ ঘুষ সহ যত প্রকার অবৈধ পন্থা আছে সেগুলির দিকে ধাবিত হচ্ছে। অথচ আমরা কি জানি না যে এগুলির কারণে যে আমার সলাৎ বাতিল হয়ে যাচ্ছে এগুলির কারণে যে আমার সিয়াম বাতিল হয়ে যাচ্ছে এগুলির কারণে যে আমার হজ বাতিল হয়ে যাচ্ছে এগুলির কারণে যে আমি জাহান্নামি হয়ে যাচ্ছি কেননা রসুল্লাহ মাল সে মালটি সে কোন উপায়ে অর্জন করেছে হালাল ভাবে না হারাম ভাবে এবং সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে ওই মালটি সে কোন পথে বেয়ে করেছে হেরাল পথে না হেরাম পথে বৈধপথে না অবৈধ পথে কোন পথে বে করেছে আমাকে যেমন মাল উপার্জনের পথটিও হেরাল হতে হবে মাল বে করার পথটিও গ্রহণযোগ্য হতে হবে তবেই আমি যে সাধনা করব সে সাধনা আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে না নাহলে কেয়ামতের দিনে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদেহিতার কোনো পথ আমাদের থাকবে না এক্ষণে প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজ বর্তমানে যে অবস্থায় আমরা পড়েছি আমাদের চতুর চতুর্শ্বে শুধুমাত্র হারামভাবে অবৈধভাবে সম্পদ উপার্জনের প্রতিযোগিতা চলছে কম্পিটিশন চলছে মানুষ শুধুমাত্র কা থেকে কে বড় হবে সে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আর এটা হবেই কেন যে আল্লাহ রব্বল আলেন পরীক্ষা করবেন কারা আল্লাহ প্রেমিক কারা আল্লাহ প্রেমিক নয় شجن الله رب العالمين شيطان كي شجوك ديسن ما نشي الشمن اي دنيار لبني وبستو لكي عقرشن يكوري تردل دو بي اللا بولشن زيين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المخنطرط من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرص اللا بولشن ما نشير كتش عقرشن يكوري دواويش اي دنيار بھوك بلاشر بستو সম্পদ তার কাছে আকর্ষণীয় এই ভোগ বিলাসের বিষয়গুলি তার কাছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে অথচ আল্লাহ বলছেন হাজাতের দুনিয়া এটি হচ্ছে দুনিয়ার সামান্য ভোগ্য বস্তু শুধু ও দর্শক বৃন্দ আমরা আপাতত সামান্য বিরতি নিচ্ছি তারপরে এসে আমরা বাকি অংশ পোড়া করব ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন সন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআন জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন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 कत सुर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित करण जीवन घनी विधि विधान आज रे दस टुन सम्प्रचार सकाल नेशलाय समय भवर दुनिया भी क्या करबिया भी किसी दाय दायित्व पालन कर अत्याचार देख इे अदिकार आदेश आज सन्दा साढ़े छुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्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 সম্মানিত শুধী ও দর্শক বৃন্দু বিরতির পরে আমরা ফিরে এলাম আমাদের নির্ধারিত আলোচনায় যেখানে আমরা বলেছিলাম আল্লাহ বলছেন এই দুনিয়ার এই লুবনীয় বস্তুগুলি হচ্ছে পরকালের অনন্তকালের সুখ ভোগ ছেড়ে দিয়ে ক্ষণস্থায়ী এই জিন্দগি কে কয়দিন বাঁচব এর জন্য আমরা কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি রসুল সাল আলিউসাল্লাম বলেছেন জামানা আসবে মানুষ শুধু অট্টালিকার পর অট্টালিকা নির্মাণ করবে প্রাসাদের পর প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে মানুষ শুধু কার চেয়ে কার বেশি সম্পদের অধিকারী হতে চায় সেটাই করবে আল্লাহ বলছেন না আল্লাহ কুমত্য মানুষকে আধিক্যতার লড়াই ধ্বংস করে দিচ্ছে আজকে সুদ ঘুষ আরাম যাবে আমাদের সমাজকে গ্রাস করছে সেখান থেকে পরিত্রাণের পথ আমাদের নাই। এজন্য পরিত্রাণের পথ আমাদের খুঁজতে হবে যদি যথার্থরূপে সত্যিকার অর্থে আমরা আল্লাহ প্রেমিক হয়ে থাকি এবং পরকালে মুক্তি আমাদের কামনা হয়ে থাকে। বলবেন যে হারাম থেকে মুক্ত থাকার উপায় কি আপনি হালাল ভাবে যে সম্পদটুকু পান সেটি কি আপনার জীবিকার জন্য যথেষ্ট না আপনার বাঁচার জন্য কি যথেষ্ট না যদি যথেষ্ট হয়ে থাকে তাহলে কেন আপনি আরও বেশি লুবের তাড়নায় পড়ে রিপুর তাড়নায় পড়ে বিবেকন্দ হয়ে আপনি হারাম মালের দিকে দাবিত হচ্ছেন আপনি অল্পতুষ্ট থাকুন প্রকৃত ধনী হচ্ছে মনের দিক থেকে ধনী মন যদি আপনার ভাব তাহলে জীবন যাবে আপনার মন কোনো দিন পরিপূর্ণ হবে না আপনার চাহিদাও পূরণ হবে না মরণ আসবে সুতরাং আপনাকে অল্পতুষ্ট থাকার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত সাথে সাথেই আপনার কোন সম্পত্তি হারাম সেটা চিহ্নিত করতে হবে হারাল ও হারামের ভিতরে পার্থক্য স্থির করে নিতে হবে হেলালো হারামের ভিতরে পার্থক্য স্থির করে হারামগুলিকে আপনি কি করবেন এ নিয়ে ওলামাদের মধ্যে বিতর্ক রয়েছে কেউ বলেছেন এই হারামগুলি ফেলে দিতে হবে কেউ বলেছেন এগুলি দান করে দেবে তবে নেকির আশা করবে না এরপর আপনি আপনার প্রভুকে ডাকুন যেমনটি রসুল সাল্লা হারি ইসলাম উদাহরণ দিয়েছেন অন্য হাজি রসুল বলছেন মুসাফির প্রার্থনা করলে তার প্রার্থনা কবুল হয় অথচ এখানে এসে বলছেন যে এমন ক্লান্ত স্নান্ত মুসাফির চাইলেই তো কবল হওয়ার কথা সে হাত উত্থোলন করে বলছে ইয়ারব ইয়রব অথচ তার পোশাক হারাম তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার শরীর রক্ত হারাম সবই হারাম হওয়ার কারণে আল্লা কুত থেকে তার সে দোয়াটি কবুল হবে অসম্ভব তার প্রার্থনা মঞ্জুর হবে না শুধু ও দর্শকবৃন্দ আমরা কি আমাদের প্রার্থনাকে মঞ্জুর করাতে চাই দোয়া তো আমরা করি আমরা তো দোয়া করি কিন্তু আমরা কি জানি যে আমাদের দোয়াকে কবুল হচ্ছে না হচ্ছে না হ্যাঁ রুজি যদি হালাল হয়ে থাকে তাহলে আমাদের দোয়া বৃথা যাবে রসল্লাহ সাল্লায় ইসলাম বলেছেন বান্দা যদি দোয়া করে তাহলে তার দোয়ার তিনটির যেখুনি একটি অবস্থা হবে যে বিষয়ে দোয়া করেছে হয় আল্লাহ রবুল্লা আলমিন সেটা তাকে দিয়ে দেবেন অথবা এটা নাদি অন্য কোন বিপদ থেকে দূর করে দেবেন অতবা তার সেই প্রার্থনাটি আখেরাতের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন সঞ্চয় করে রেখে দেবেন জমা করে রেখে দেবেন সেই পরকালে সঞ্চিত সম্পদ পেয়ে সেগুলির বিনিময়ে জান্নাতে প্রবেশ করে চরম পরম শোক ভোগ করবে সুতরাং আজকে আমরা প্রার্থনা করছি কাঁদছি এবং প্রার্থনার নামে নামে আমাদের মধ্যে নানা রকম বাক বেতনটা আমাদের ভিতরে চলছে তবে আমি কি একবার দেখেছি যে আমার রুজিটাকে হালাল আমি কি একবার লক্ষ্য করে দেখেছি আল্লাহকে পাওয়ার জন্যই সত্যিকার কর্মটি সম্পাদন করছি আমার ভিতরে ত্রুটি কোথায় গাফলতি কোথায় শূন্যতা কোথায় অভাব কোথায় সেটাকে আমি চিহ্নিত করেছি যদি চিহ্নিত করে থাকি তাহলে সেগুলি আগে দূর করতে হবে কোথায় মাওয়া নয় কোথায় প্রতিবন্ধকতা সেটা দূর করার পর তারপরে আল্লাহর কাছে চাইতে হবে বন্ধুগণ আমাদের দোয়া কবুল করাতে যদি হয় তাহলে আমাদেরকে কয়েকটি শর্তের প্রতি তাকাতে হবে তার মধ্যে এক নম্বর শর্ত হল আমরা আল্লাহর কাছে দোয়া করব বিনয় নম্রভাবে আমাদের ভিতরে নম্রতা থাকতে হবে আমাদের ভিতরে নিরাশ হওয়া যাবে না যেমন বিগত নবী ও রসুলগণ অসীতিপর বুড়ো হয়ে গেছেন তারা কিন্তু সন্তান নাই তারপরেও বলছেন আল্লাহ তোমার কাছে প্রার্থনা হইতে আমি নিরাশ নই আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিতে পারেন জাকারিয়া চান নাই সন্তান আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ইয়াহাইয়া দেন নাই ইব্রাহিম আলী ইসলাম চান নাই সন্তান আল্লাহ তাকে সন্তান দেন নাই ইব্রাহিম আলী ইসলাম আগুনে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চান নাই আল্লাহ রব্লা আলমিন কে বাগানে পরিণত করেন নাই আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লামকে শত্রুরা চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছিল মেরে ফেলবে আল্লাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন নবী তোমার দায়িত্ব পালন করো অল্লাহ নাস। মানুষকে আকুশ থেকে আক্রমণ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন শুধু ও দর্শকবৃন্দ আমাদের দোয়া আমরা যখন করব তখন আমাদেরকে কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলির প্রতি লক্ষ্য না রাখলে আমাদের দোয়া কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর মনে রাখতে হবে দোয়াই হলো অ্য বরং রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সেখানে করেছেন আপনি হজ করেন সেখানে আপনি করছেন সেখানেও আপনি আপনার মনোবাঞ্ছনা পূরণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আপনি প্রত্যেকটি কর্মই হচ্ছে আপনার মূল আল্লাহর কাছে দোয়া সুতরাং দোয়া যদি অবাতত হয়ে থাকে তাহলে আমাদেরকে এবাততের জন্য যেমন পূর্ব শর্ত তিনটি একটি হচ্ছে আমাদেরকে সেটি আমাদের আকিদা বিশুদ্ধ করতে হবে দুই নম্বরে আমরা কিভাবে দোয়া করব, সেটা আমাদেরকে জেনে নিতে হবে তিন নম্বরে আমাদের রুজি হালাল কিনা বিচার করে নেব আমরা যখন হালাল বিচার করে নেব এবং জেনে নেব রুজিটা হালাল আমাদের রুজিটা আমাদের হেলাল হয়ে গেছে তখন আমরা দোয়া এর আদবের দিকে ফিরে আসব দোয়া আদব কি আমরা যখন দোয়া করব তখন আমরা চেষ্টা করব যে পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আমরা যেন বিনয় নম্র কায়মনোবাক্যে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা নিবেদন করতে পারি আমরা কিবলামুখী হওয়ার চেষ্টা করব এবং সে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে হাত পাতব অন্য কার কাছে নয় আমরা শুরুতেই আল্লাহর হ্যাম আল্লাহর্বুল আলমিনের প্রশংসা দিয়ে শুরু করব। সাথে সাথে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি সলাৎ এবং স্যালাম যেটাকে আমরা বলি দরদ তা পাটের মাধ্যমে আমাদের দোয়া শুরু করতে হবে অতপর আমরা যখন দোয়া করতে যাব প্রথমেই আমরা নাছি। আমার ব্যর্থতা কোথায় আমার অপারগতা কোথায় আমার ত্রুটি কোথায় সেগুলি স্মরণ করে কায়মনুবাক্ষে অবনত হয়ে আল্লাহর কাছে সারেন্ডার করে বিনয় নম্র ভাবে বলবো আল্লাহ আমি ভুল করেছি আমি পাপ করেছি আমি অন্যায় করেছি আমার অন্যায়টাকে আমি স্বীকার করেছি দয়াময় তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছ থেকে যখন আমি মাফি নেব। আল্লাহর কাছ থেকে যখন আমি ক্ষমা চেয়ে নেব। তখন আমার চাওয়ার বিষয় উন্মুক্ত হয়ে গেল এবার আমি চাইবো আল্লাহর কাছে আল্লাহ এই বিপদে পড়েছি তুমি উদ্ধার করো এটা কো চাই ওটা চাই তুমি আমাকে দাও যা সম্ভব الله رب العالمين قالوا ادعوني استجيب لكم تم رأمار كسي چاو أمي تما در كي دبو أمار كسي پراشتونا نبيدن كرو أمي تما در كي دبو الله ربالي شن وإذا سألك عبادي عني فإني قريب أمار بندج خون أمار شمبر جي گشة كربه نبيتومي بلدو أمي أوتي نيكوتي أجيب دعوة الدعي إذا دعان كونو أهبان كري جخون أهبان كوري أمي تر أهبان شوني تر একজন বিপদগগ্রস্ত ব্যক্তি যখন তার কেউ থাকে না ডানে বামে ডাক দেয় আল্লাহকে কে আছে আল্লাহ ছাড়া তাকে উদ্ধার করার তার বিপদকে দূর করার আল্লাহ কেউ নাই সুতরাং আপনাকে চাইতে হবে সেই মর্মে অতপর আপনি যখন চাইবেন তখন কার্পণ্য করবেন না কার্পণ্য না করে আপনার চাওয়াটি করে নেবেন সমস্ত উম্মতকে সামিল করবেন সামিল করে সকলের জন্য দু আট চাইবেন এরপর আপনার দোয়া চাওয়া শেষ হল আপনি তখন আবার নবীর প্রতি দূরত পাঠ করুন এবং আপনি আল্লাহর প্রশংসা দ্বারা দোয়া শেষ করুন অতএব আমরা সে বিষয়টির প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করব সাথে সাথে একটি বিষয়ে আমি আপনাদেরকে নোট দিচ্ছি দোয়ার আদব হলো হাত তোলা কিন্তু সব জায়গায় নয় যে সমস্ত জায়গাগুলিতে আপনি একাকে হাত তোলার কথা সেখানে আপনি হাত তুলে দোয়া করবেন আল্লাহর কাছে বিনয় হবে নমরভাবে নিজেকে পেশ করবেন যেখানে রসুল সাল্ল আলিহ্লাম সম্মিলিতভাবে হাত তোলেন নাই সেখানে আপনি নিজেই ইচ্ছা করে রসুলের তরিকার উপরে হস্তক্ষেপ করবেন না তবেই আপনি রসুলের যথার্থ অনুসারী হবেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসারী বলে বিবেচিত হবেন আল্লাহ আপনার আমলটিকে কবল করবেন আজকের দেশ থেকে আমরা যা জানতে পারলাম যে আমরা আমাদের এবাদত যাওয়ার আগেই আমরা রুজিটাকে হালাল করব আমাদের আকে দাকে বিশুদ্ধ করব। এবং আমলটা করার তরিকাটি জেনে নেব সাথে সাথে যখন আমরা আবাদত শুরু করব। তখন আমরা আমাদের মধ্যে এখলাস আছে কিনা সেটা আমরা লক্ষ্য রাখবো আর রসুল সাল্লিউলামের সুন্নতের যথাযথ মোতাবাদ বা অনুসরণ হচ্ছে কিনা সে বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। তবেই আমাদের আবাদত কবল হবে অতএব আমরা বুঝতেই পারছি হাদিসটি আমাদের জন্য একটি মল্লীতি সেই মল্লীতি হিসেবে গ্রহণ করে প্রত্যেকটি আবাদতের পূর্বে এটাকে নীতি হিসাবে স্থির করে নিয়ে আমরা যখন চলব তখন ইসা আল্লাহ আমাদের সাধনা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে আমাকে অবশ্যই তৌফিক দেবেন আল্লাহ চান বান্দা তার কাছে চাক কি হল তারা আমার কাছে চায় না অতএব আসুন আমরা শরীয়তের সীমারেখার ভিতরে থেকে যে পদ্ধতি রসুল সাল্লী ইসলাম শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতির মধ্য দিয়ে আল্লাহকে ডাকি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া হারাম থেকে বিরত থাকার তৌফিক দাও আজমাইনসালাম আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদ কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় बुजुन, निती माला जार कारण इसलम सारा विश्व जनप्रिय उठे देखलम ज्ञान रे आठटाय सम्प्रचार सकाल सतटदेश जिर आरिक बार्ता धर्मतत्वर कोष्टीपाथर এক থেকে চারু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী ননাম তিনি কাউকে জন্ম দেননি আহাদ। এবং তার সমতুল্য আর কোনুল ফাজাইল কোরআন উদ্ধার নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরাই ই পবিত্র কোরআনের তিন ভাগের এক সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো সামাদ তিনি এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পালাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেশ বাংলা মানবতার সমাধান